بست الأرضَ على معاء الجاد ررفى صماء بغير عملد ق السَّم الرِسكَ فَلا يينسى من خللقه أَحل هو الحّ القيوم لا تأخذه سِنَة وَلا نوم وال الصلاة والسلام على حبي بِن المصف الذي أرسهُ إلى الجلّ والإنس بشير وَونذيرة وَودًا إلى الله بإذنه وَسراج مُرا মেরে আজিজো মেস্তাই বেশক দুনিয়া মোশাক্ষের জায়গাই বেশক আখেরাত আরামের জায়গায় আখেরাত যদি আরামের জায়গা না তো ফেরা আল্লাহর সামনে এই দরখাস্ত উপস্থাপন করতেন না মানুষকে পয়দা করার পরে জয় আল্লাহ দুনিয়া মানুষকে দিয়া দেন আখেরাত আমাদেরকে দিয়া দেন চাওয়া ছিল আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়া মানুষকে দিয়া দেন কেননা মানুষ আপনি বানাইছেন আর আমাদেরকে দিয়া দেন আখেরাতেরেস্তারা জানতো ওনাদের সামনে প্রস্ফুটিত ছিল যে আখেরাত জিনিসটা কি আর এইটাও ওনারা জানতেন যে দুনিয়া জিনিসটা কি এই জন্যই ওনারা প্রতি উত্তরে বলছিলেন মশওয়ার রায় দিছিলেন আসবে এইখানে দুটার সংঘর্ষের নামই দুনিয়া ফেতনা আর ফাসাদ এই দুই উপরে দুনিয়া চলে একটা ফেতনা আর কি ফাসাদ এই দুই চাক্কা উপরে দুনিয়া চলে যেরকম সাইকেলের দুই চাক্কা দুনিয়ার দুই চাক্কা ফেতনা আর ফাসাদের উপরেই দুনিয়া চলতে এটা ওনারা দুনিয়া চান নাই যে দুই চাকা আমাদের চায়া লাভ নাই আমাদের ওই চাকা চাইতে হবে যেটা হলো আখেরাত আরাম আরামুদি আল কুর আয়ু জামুয়াম আলুন এই জন্য ওনারা আখেরাত কিন্তু আল্লাহ ওনাদের দরখাস্ত মঞ্জুর করেন আল্লাহ বলতে যারা কষ্ট করবে তারাই মজা করবে তোমরা কষ্ট করবে না শুধু মজা করবে এটা হবে না যারা কষ্ট করবে এরাই কি করবে এরাই মজা করবে এইজন্য জন্য আল্লাহর জবাব ছিল যে আল তুলে দুনিয়া আখেরা দুনিয়া আমি মানুষকে দিছি আখেরা তো আমি মানুষকেই দিই তো ফেরেস্তরা বলছে আল্লাহ আমরা ফাঁকা আল্লাহ বলে তোমরা ফাঁকা না তোমরা খেদমত করবে এদের ব্যাস তোমাদের কাজ খেদমত করা রে দোস্ত দুনিয়া আসলি কষ্টের জায়গা যদিও গরম সহ্য করে লম্বা আমরা বসে আছি এখানে আর আসার সময়টা লম্বাই হয়ে গেছে ঠিক না গতকাল কে ছিলেন আজকে ছিলেন আগে সব গুজারিও গেছে ঠিক না সব মিলা জিলা একটা লম্বা সময় আলহামদুলিল্লাহ যেদিন আল্লাহ প্রতিদান দিবে ওই দিন দেখা যাবে নিজের ভিতর থেকে আফসোস আসবে হায় সময় তো অল্পই ছিল ওই অল্পের ভিতরে যদি আরো লাগাইতে পারতাম তাহলে আরো বড় মর্যাদা লাভ করতে পারতাম ঠিক না সময় অল্প কত ষাট সত্তর বছর এটার বিনিময়ে যেটা দিতেছে স্বল্পের বিনিময়ে অল্পর বিনিময়ে হ্যাঁ নির্দিষ্টের বিনিময়ে সীমিতর বিনিময়ে অসীমিত দিতেছে ঠিক না কি দিবে অসীমিত জন্য বলেন যে জান্নাত জন্য কোরআনে একটা আয়াত আছে যদি আসলে জান্নাতের কেউ শৌখিন হয় তাহলে ওই আয়াত পরে তার জীবিত থাকা উচিত না আর জান্নাতিরা জান্নার পরে যদি মৌত হইতো তাহলে ওই আয়াতের পরে মেরা যেত একটা আয়াত আছে একটা আয়াত না দুটা শব্দ শুধু জান্নাতিদের জন্য আল্লাহর বলা আছে ওয়ালাদাই না এই এতটুকু শব্দ অর্থ তোমার চাহা যেখানে শেষ হবে চাইতে চাইতে চাইতে চাইতে পুরা হইতে হইতে হইতে এক সময় তার ভিতর থেকে আওয়াজ আসবে আর কত দরকার আল্লা না। তখন আল্লাহ বলবে ওলা দাইনা মাসিব चले आजादेखा दी एक जान्नि तुम्हें समग्र जान्न भीतर बंटन करी तरह दिसो एट कमबेना অথচ তাকে আল্লাহ সবচেয়ে কম দিতে দুযোগী যদি একটা আয়াত আছে দুযোগীদের জন্য এই আয়াতটা যদি দুযোগীর কাছে দুযোগীর কাছে যদি দুযোগের ইস্তেহাজার থাকত উপস্থিতি থাকতো দুযোগের ভিতরে যদি মৌ থাকত তাহলে এই আয়াতের কারণে সে মেড়া যেতে হম এই জন্য আম্মা পাড়ার ভিতরে সুরায় নাভার ভিতরে ওই আয়াতটা আছে হ্যাঁ ওই আয়াতটা হল মেরে দোস্ত আজাব বাড়াইতেই থাকব তোমাদের আজাদ কি করতে থাকব তোমাদের আজাব বাড়াইতেই থাকব তুমি বলবে আজাব হইতে হইতে হইতে হইতে সালাম নজির ই তোমার আজাব আমরা তো সাজুকুল আজাব আজাব চাটতে থাকবো তারপরে কি হবে তোমার আজাব আমরা কি করতে থাকব। বাড়াইতেই থাকব। সে আজাব হবে না বলে না আল্লাহ বলবে আল্লাহ তো বলবে না কেন আল্লাহ জাহান্নামীদের সাথে কথা বলবে না এটা সাফ যেমন জাহান্নামী চিৎকার দিতে দিতে দিতে দিতে দিতে দিতে এক সময় জবাব আসবে আল্লা আল্লাহর এই জন্য হাতিতে আছে মানকে আল্লাহ আল্লাহ যার সাথে আল্লাহ কথা বলবে যাকে আল্লাহ ইশারা করবে যাকে আল্লাহ সম্বোধন করবে তাকে আল্লাহ শাস্তি দিবে না তাকে আল্লাহ কি করবে না শাস্তি দিবে না এটা আল্লাহ হাসবে যার কর্মে আল্লাহ কি করবে হাসবে তাকে আল্লাহ শাস্তি দিবে না আছে যদি জন্য পুরুষ উঠলো আর ঠান্ডা পানি নিয়ে মহিলার মুখের ভিতরে ছিটা মারলো আর এই যদি চমকায় উঠলো ঘুমের টিকা আর উঠে যদি কি পানি মারত কেন তা আল্লাহ হাসিয়া দেয় বাস এই দুইজনের আজাব শেষ খালাস আর কষ্টের জন্যই আমাদেরকে পয়দা করছেন লিদা আমাদের জন্য নির্ধারিত করছেন কষ্ট যে করবে আরাম সেই করবে কষ্ট যে করবে আরাম সেই করবে দুনিয়াতে মানুষ কষ্ট করবে আর আখেরাতে তোমরা নিয়ামত ভুক করবে এটা চলবে না মানুষই কষ্ট করবে আর মানুষই আমার আখেরাতে নিয়ামত ভুক করবে এই জন্য জিবরি লিনের জন্য আল্লাহ জান্নাত রাখেন নাই বলতে আপনিও না মিকাইলের জন্য না ইসলামের জন্য না মালাতুল মহতের জন্য না যত মুকরিন আছে ফেরেস্তা কারো জন্য আল্লাহ পাক জান্নাত কে রাখেন নাই সবাই খ্যাদমতে আপনাকে আমরা চোখে উঠাইতে চাই চোখে উঠাইতে চাই চোখে উঠাইতে চাই আরেকটা শব্দ বলেন আপনাকে আমরা চোখের পুতলা বানাইতে চাই আমাদের বাসা ঠিক না বুঝেন তো তুমি আমার চোখের পুতুল ঠিক না আপনি যদি আমার আমাদের চোখের পুতুল হইতে চান কার চোখের পুতুলা ফস্ট বীর ফাস্ট বীর কোরআনের আয়াতবীরা আপনি সবর করতে থাকেন সবরের দ্বারা কি হবে ওই সিঁড়ি অতিক্রম হবে যেই সিঁড়ির শেষ সীমানা আমাদের চোখ আর আপনি হবেন আমাদের চোখের পুতুল বিদায় এই সম্বোধন শুধু নবীকে কে না আমাদেরকে আমরা নবীর উম্মত কেননা নবী কোথাও আমাদেরকে ছাড়েন নাই আর আল্লাহ কোথাও এই উম্মত ছাড়া এই উম্মত নবীর সাথে মিলানো ছাড়া একা একই ছাড়েন নাই যেখানে নবীর আলোচনা ওইখানে আমাদের আলোচনা এই জন্য কোরআন উঠে দেখবেন যেখানে আসবের কথা যখন রাগ একজনের উপরে তো যেগুলা ভালোবাসে ওগুলো ভয়ে কাটতে থাকে ওর উপরে রাগ হইছে না আমাদের উপরে না হইয়া যায় ঠিক না তো আল্লাহ পাপ যেখানে কাসের দের কথা আনছে ওইখানে কথা আনছে কি করছে নিজের লোকদেরকে দিতে করা তোমরা কিন্তু ভুলে এই রাত তোমাদের উপরে না আমি তোমাদের উপরে রাগান্বিত না আমি তো রাগান্বিত হলাম কাপেরদের উপরে বিদায় আমি তোমাদেরকে কি দিব এটাও শুনানো ঠিক না কোরআন এর উসুল এটা সিস্টেম এটা সুন্দর তর্তিব এটা তো মেরে দু মেরে ভাইও মেরে আজিজ এই যে কষ্টের মাধ্যমে যদি আমরা সবর করি তার বিনিময়ে খোদার ফসম খোদার ফসম আল্লাহ আমাদেরকে কুদরতি চোখের পুতুল বানিয়ে নিবে পুতুল অল্প সময় সবর করব। ধৈর্য ধারণ করবো কেননা আল্লাহ দেখতেছে যদিও আজকে খাম মুসতেছেন খোদার ফসাম এই কথা যদি খামের কবুল হয়ে যায় তো কেমতের দিন আর ঘাম বাহির হবে না আর যদি কবুল কেউ ঘামকে করাইতে না পারলো ভিতরে সে সাঁতরাবে তার করবে সে হাবুডুবাইতে থাকবে তার ঘামের ভিতরে আর যার ঘাম আজকে কবুল হয়ে গেছে সবর করতে তার ঘামের বিনিময়ে আখের ঘামের থেকে আল্লাহ তাকে বাঁচাই খায়ের মেরে দোস্ত এই জন্য কেউ উঠব না জৈমা কেননা আমাদের দুশ্মন কোন দিন যাবে না আমরা আল্লাহর কুদরতি চোখের পুতুল হই আমরা আখেরাতে সমস্ত কাটিতে সালামের মাধ্যমে পার হয়ে যায় সালামের মাধ্যমে সালামের মাধ্যমে দেখেন কোরআন কত সুন্দর কথা আমাদেরকে শিখাইছে যখন আল্লাহর ওলি মরতে থাকে আল্লা তালু রাহামু আলাই হিমুল মালাইকা الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياة الدنيا وفي الاخره ولكم ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نسلما من نسلما من غفور الرحيم نسلما من غفور الرحيم اي व्यवस्थापना कार पक्ष থেকে এমন তো না এমন তো না অন্য কারো পক্ষ থেকে তা আল্লাহ বলতেছে না না পুরো ব্যবস্থাপনা আমার পক্ষ থেকে নুসুল গুর করে দিতেছে এই ব্যবস্থাপনা কার পক্ষ থেকে কোন ব্যক্তিত্ব না কোনো সম্প্রদায় না এদের নিজস্ব তো না না না না আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করতেছে নুসুর আমিন গফরুল রাহিম তোমার রাহিম রবের পক্ষ থেকে ব্যবস্থাপনা পুরো তোমার রবের পক্ষ থেকে পুরো ব্যবস্থাপনা তোমার রবের পক্ষ থেকে অনুষ্ঠান তোমার রবের পক্ষ থেকে সব তোমার রব করছে তোমার রব তোমার জন্য সব কিছু ব্যবস্থাপনা করা অনুষ্ঠানিক ভাবে তোমাকে দুনিয়ার থেকে উঠাইতেছে আনুষ্ঠানিক ভাবে জন্য মামুলি না সালাম সালাম সালাম সর্ব জায়গায় তাকে সালাম করানো হ্যাঁ তাকে নির্ভয় করা হবে নিশ্চিন্ত করা হবে নির্ভয় কোন চিন্তা নেই আমরা সাথে তারা আশ্বস্ত করবে শুধু এই বেলা তোমার সাথে না পূর্ব বেলায় তোমার সাথে ছিলাম আর শুধু এই বেলাই সাথে থাকবো না পরের বেলাও আমরা তোমার সাথে থাকবো পূর্ব বেলায় তোমার সাথে ছিলাম এই বেলায় তোমার সাথে আছি পরের তোমার কি করব সাথে থাকব আমরা যখন সাথে আর ব্যবস্থাপনা যখন আল্লাহ চিন্তা আর কিসের কিসের বিনিময়ে মিলবে সামান্য সবরের বিনিময় কিসের বিনিময় সামান্য সবরের বিনিময় দরজের সাথে বসব। দর্যের সাথে শুনবো তো মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ যা কিছু এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে উপস্থাপন করা হলো সব কিছু হ্যাকায় ছিল ছিল, কথা ছিল কিন্তু মেরে কথা বড় চলতে চলতেই তো চলা শিখবে কি বলেন হ্যাঁ চলতে চলতে চলা শিখবে ঠিক না আপনি যদি বলেন আমার আদরের পুতুল জীবনে একটা মাত্র সন্তান আল্লাহ দিছে বড় কান্নার মাধ্যমে বিদায় এই সন্তানকে আমি চালাবো না একে তো আমি সোনার প্লেটের মধ্যে রাইখা সন্তান ঘুরাবো চলা শিখবে না চল চল কেখো দৌড় দৌড়কে দৌড় না দৌড়েই তো দৌড় শিখতে হবে ঠিক না চলে চলেই তো চলো শিখতে হবে সাঁত্রয়া সাঁত্রেই তো সাঁতার শিখতে হবে কি বলেন না খালি কাগজ পরে পড়ে শিখবেন আ? আমার কথা বলছেন বুঝে আসতেছে কেন আমি তো ফরিদপুরের ভাষা বলতে পারবো না আমার যে ভাষা আমাকে বলতে হবে ঠিক না এখন যদি ফরিদপুরা বলে যে আমাদের ভাষা না বললে বুঝবো না তাহলে আমাকে আবার জন্ম নিয়ে শিখা ফরিদপুরে জন্ম নিতে তারপরে বসতে হবে ঠিক না কিন্তু বুঝতেছেন আমার কথা চলা চলেই চলা শিখতে হবে দৌড়া দৌড়েই দৌড়ানো শিখতে হবে সাতার কাইটা কাইটেই সাতার শিখতে হবে শুনেও শিখা যাবে না তদ্রূপ মেরে দোস্ত দিনের মেহান্ন এরকম একটা মেহান্ন যেই মেহান্নতের ভিতরে মেরে দোস্ত এই মেহান্ন যদি এরকমই না হইতো তো হাবিবাজ্জার এই কথা কোনোদিন আমাদেরকে শুনে যাইতো না সুরাইয়াসিন উঠান কি কথা ছিল ইয়া কম ইতালি তো এতটুকু দাওয়াত ছিল ও আমার জাতি হাবিব নজর এই কথা বলে যে আমি মুসলমান ভেঙে গেছি আমিও দাওয়াত দিতেছি হাবিবে নজরের তো এই কথা না হাবিব কথা ছিল ইয়া কম ইতাবি উলমুর এদের কথা মানো না কেন মানবে না মানো এদের কথা ইয়া কম ইত্যাদি মোরসালিন ইত্যাদি ও মাল্লা যারা তোমাদের কাছে কোনো বিনিময়ে চায় না অভুম হত্যা দুন এরকম তো কিছু না যে এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চায় এতটুকু তো হাতিব নাজ্জারের কথা ছিল কিন্তু জাতি হাবিব নজারের কথাকে সহ্য করতে পারে না মুসালিমদেরকে মারবে তো আগে রু যখন উঠতে ছিল তো হাবিবের ঘোষণা ছিল ইয়া আলতা কৌমিয়া লমন কাপার আলী রব্ ও হাবিব তার জাতিকে বলে বলে নেয় পর্যন্ত প্রচ আনেওয়ালা হুম্মতে মোহাম্মদীকে শোনা গেছে ও হুম্মতে মোহাম্মদী কোন জাতিতে এরকম আসবে না যে নবীদের কাজ নিয়ে আসবে নবীরা শুধু নবীদের কাজ নিয়ে আসবে নবীদের মোহামেলা তো আল্লাহর সাথে কোন মানুষের সাথে না ও হুম্মতে মোহাম্মদী তোমরা তো একটা কাজ নিয়ে আসবে তোমাদের তো নির্বাচিতই একটা কাজের জন্য তোমাদের তো পয়দাই একটা কাজের জন্য তোমাদের তো অযুদ একটা কাজের জন্য তোমাদের তো আনায় হইতে একটা কাজের জন্য যে কাজ আল্লাহ নবীদের দ্বারা ওই কাজ কেমন পর্যন্ত তোমাদের দ্বারা নেওয়ার জন্য সর্বশেষ আল্লাহ তোমাদেরকে নিয়ে আসছেন বিদায় তোমরা আমার শুনুক আমার শোনে নাই কোন উন্মতি শোনে নাই আল্লাহ এই কথা উন্মতে মহান্মদীকে শুনানোর জন্য লৌহে মাহফুদে রক্ষিত রাইখা যেই দিন পুরাণ নাজেল করছে ওই দিন আল্লাহ এই আয়াতকে নাজেল করা উম্মতে মোহাম্মদীর সামনে তুলা ও ওম্মতে মোহাম্মদী তোমরা যদি কাজ করো তাহলে তোমাদেরকে শুনাইতেছি হাবিবের নজ্জার তোমরা যখন মাস বর এই গুলি বলবে তোমরা যখন চারি মাস এই গুলি বলবে আর তোমরা যখন সকাল বিকাল এই ভুলি বলবে আর তোমরা যখন পুরা জীবন এই গুলি বলবে হাবিবে নজার যদি জীবনে দুটা শব্দ বইলা দুইটা শব্দ একবার বইলা যদি ওইখানে পুজতে পারে তাইলে তোমরা উন্নতি মোহাম্মদ চিন্তা করে দেখো সারা জীবন এই বুলি বইলা তোমরা কোথায় পুজবে সে তো দুই বুলি জীবনে একবার বলছে ঠিক না না সময় পেয়েছে বলেন আমার কথা বলছেন ওলামায় কেরাম অনেক আছে আমার ভুল হইলে বলতে পারেন আমাকে দাঁড়ায় বা আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন হাবিব নজ্জার কি জিন্দিগি বলেই বুলি বলছে সে তো সুযোগই পায় না তার মুখ দিয়া পুলি বাহির হয়েছে ওইখান দিয়া জাতির দলয়ার উলঙ্গ হইছে জাতির তলোয়ার আর হাবিবে কলার ভিতরে লাগছে আর হাবিব দ্বিখণ্ডিত হয়েছে মর্তব্য বর্জন করতে পারে ও জাতি কম ইয়া আলামুন হ আমার জাতি যদি জানতো ইয়াল কম ইয়া আলামুন ঠিক না আফসোস কখন হয় তোরে বুঝাইতে পারলাম না কখন বাপ বলে যখন বেটা বোঝাই ঠিক না তখনই তো বলে ঠিক না কি বলেন আমার কথা বোঝেন কখন বাপ বলে হায় তোরে বুঝাইতে পারলাম না কখন বলে যখন সে বুঝি না এক উম্মত আমি বানায় রাখছি যেই উম্মত আমি এই কাজ দিব ওই উম্মত তোর কথা উম্মতের বাচ্চা বাচ্চাকে আমি তোর কথা শুনাই আজকে চুরাইয়া সিনে আমাদেরকে শুনায় দিছে মাপ আমার কাছেও নেই তার কাছে নাই হাবিবের কাছেও ওই বরত্বের মাপ কি নাই নাই যে কত বড় মাঘেরাত আর ওয়াজা আলানি মিনাল মুখ আর আমার এই যে কতগুলো সব কিছু ওজুদে ওই সময় আসবে মেরে দোস্ত চিকিৎসা ওই সময় ওজুদে আসবে ওষুধ ওই সময় ওজুদে আসবে সুস্থতা ওই সময় ওজুদে আসবে যখন সুস্থতার জন্য আমি পাগল হয়ে যাব পাগল কি কি হব পাগল হয়ে যাবো আমি সুস্থতা চাই। আর শুধু সুস্থতা চাওয়ার দ্বারা সুস্থতা আসবে না এর জন্য যা প্রয়োজন ওই ওইগুলো একত্রিত করার জন্য যখন আমি পাগল হয়ে ময়দানে জাপায় পায়া সুস্থতার জন্য চাই সঠিক ডাক্তার সুস্থতার জন্য চাই সঠিক হাসপাতাল সুস্থতার জন্য চাই সঠিক রোগ নির্ণয় সুস্থতার জন্য চাই তার যতটুক প্রয়োজন এতটুকু অর্থ ঠিক না হ্যাঁ আবার পুরা ফ্যামিলির প্রত্যেক ব্যক্তির কোরবানি আমার জন্য ঠিক না এইগুলা সমন্বয় হইলে আল্লাহ চাহে তো সুস্থতা আমার দুয়ারে কি করতে পারে দুয়ারে আসতে পারে আমি আবার সুস্থ হয়ে দাঁড়াইতে পারি তদ্রুপ মেরে দোস্ত আজকে আপনাদেরকে জমা করার সবচেয়ে বড় মাক্তাত যেটা আমি বড়দের হেদায়তালা যারা যারা কাজ পরিচিত চেহারা তাদের দিলের ভিতরে এরকম একটা ভাব আর এরকম একটা ব্যথা আর এরকম একটা উদ্দীপনা দিলের ভিতরে পয়দা করা যে নিজেকে নিজের জায়গায় স্থির না পাগলের মতো দৌড়াইতে থাকে কখনো কখনোয়ারে কখনো চিল্লা সালওয়ালে কখনো তিন চিল্লা দুয়ারে কখনো দায়া আছে যে তার দুয়ারে যে বৈশাখ আছে তার দুয়ারে সমস্ত দুয়ার দৌড়াইতে থাকে নিজেকে পাগলের মতো বানায় যাতে উপর থেকে আল্লাহ তাকে ইশারা করার সুযোগ আসে ফেরেস্তাদেরকে ডাইকা দেখাইতে পারে ও দেখ এরকম পাবলের মতো ছুটতেছে কেন ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার বন্দাকে টঙ্গির ময়দানে জমা করার জন্য কখনো কাছে, কখনো সালওয়ালা আলেমের কাছে কখনো তিনচিল্লাওয়ালা সাথীর কাছে যে কাজের উপরে আছে তার কাছে যে কাজের উপরে নাই তার কাছে যায় তার পাও ধরা তাকে এক কথা বুঝাইতেছে বাইশ তারিখে টঙ্গি ময়দানে দাঁড়াইতে টঙ্গি দাঁড়াইতে হবে বাড়ি এটা আমাদের কাজ বুঝাবে আর জড়বে আর এই কয়দিন নিজেকে এরকম ব্যস্ত করবে না ঘুমের ঠিক না খাওয়া ঠিক সেই ব্যক্তি এরকমভাবে ভাবে করবে খোদার কসম খোদার কসম ওই মেহান্ন তার উপরও রং আনবে ওই মেহান্ন যার উপরে পড়বে তার উপর এই দরজা খুলবে যে দরজা আল্লাহ কোনো সময় নেই আমি যে আপনাকে কেমনি বুঝাবো আমি তো বলি উদাহরণ দিতেছি আপনাদেরকে আমি বলি আল্লাহ সৃষ্টির ভিতরে নিকৃষ্ট এর চেয়ে কোন নিকৃষ্ট ব্যক্তিত্ব নাই যে বলেন আপনাদের ধারণ সৈয়দুল বসার সৈয়দুল আউ্লিন মোহাম্মদুল রসৌল তুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কদম দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ঘোষণা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট হয়েছে কিন্তু সৈয়দুল আম্বিয়ার দিনের তরফের কারণে ওই ব্যক্তির কদম গুলো সৈয়দুল আম্বিয়ার দিকে কল্যাণ নেওয়ার জন্য চলতেছিল আর সাইয়েদুল আম্বিয়ার রাত্রের কান্না আর দিনের তরফ কারণে আল্লাহর আর বলতে ইসলাম গ্রহণ করলাম এই তরফ কার ছিল বোন কি বলছে ঘরের ভিতরে যে পড়াইতে ছিল সে বলছে আরে ওমর ওমর ওমর ওমর ওমর গেছে রাত্রে এই জন্য ওনাকে যখন কবর দেওয়ার জন্য আম্মাজানের কাছে পাঠাইছে যে এই জায়গাটা আমি চাই শোয়ার জন্য তো আম্মাজান জবাব কি দিতে জানেন আম্মাজান জবাব দিতে এই জায়গাটা আমি আমার জন্য রাখছিলাম যে আমি শুব হুজুলের পাশে একদিকে আমার আব্বা যান থাকবে আব্বা যান আমার কোন অসুবিধার বিষয় নাই আমি আরেকদিকে শুভ হুজলামের কাছে কিন্তু ওমর যখন চাইতেছে আমি না বলছে আপনি কেন ফিরাইতে পারতেছেন না বলে যাকে আল্লাহর নবী চায়া চায়া আনতে সমগ্র দুনিয়া আইসা মুহিদ হইছে আর মুহাম্মদুর রসুল্লাহ যাকে আল্লাহর কাছ থেকে চায়া চায়া চায়া চায়া আনতে তাকে আমি কি করে ফিরত দিতে পারি শুব উনি হুজুর যখনই কোনো কথা বলতে এই তিনটা নাম একসাথে সময় ছিল আনা আবু বকর ওয়া উমর আনা আবু বকর ওয়া উমর আনা আবু বকর ওমর আনা আবু বকর ওমর আনা আবু বকর ওমর আনা আবু বকর ওমর বলে ওই দিন থেকে আমি চেনা নি তুমি এইখানে শোবে আর কোথাও শোবার তোমার জায়গা নাই মে রে আমি যখন পাগলের মতো দৌড়াবো তখন আল্লাহ ওই দরজা খুলবে দুনিয়া বাড়বে এই দরজা খোলার না কিন্তু আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকেও হেদায়াত দিবে আমরা যেরকম ভাবি ওই সমস্ত ব্যক্তি আর কোনদিন দাঁড়াবে না আমাদের এক পাগার দৌড়ের কারণে আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপর হেদায়তের দোয়ার করবে আর তাদেরকে আল্লাহ হেদায়েত দিবে আর এদের হেদায়তের জড়িয়ে আমাদেরকে বানাবে আর এদের সমস্ত আমল নামা আমাদের আমল নামায় মুফেল হবে এটার জন্য তাকাজা যা যা বসেন নামান তাহলে এখন দাঁড়ান করলাম এবং তৈরি হইলাম পাঁচ দিনের জোর পর্যন্ত আঠাইশে নভেম্বর পর্যন্ত কেন উনত্রিশে নভেম্বর তো দিতে হবে তিরিশে নভেম্বর উপস্থিত হইতে হবে আঠাইশে নভেম্বর পর্যন্ত আমরা চাম তোড় জামাত করবো আমাদের কাজ মেহনত করা আমাদের কাজ রাত্রে ওইটা হাত উঠানো আমরা মেহান্ন করব, রাত্রে ওইটা হাত উঠাবো আর হেদায়েত আল্লাহর কাজ পরিবর্তন আনা আল্লাহর কাজ আমরা পুরা করা দিব আল্লাহ হেদায়তের হাওয়া অবশ্যই চালু করবে এটার জন্য কে কে তৈরি কথা যদি বুঝে আইসা থাকে একটু দাঁড়ায় দাঁড়ায় পুরা মজরা দাঁড়ায় যান দাঁড়ায় যান দাঁড়ায় যান বসার কোনো সুযোগ নাই যদি আমার কথা বুঝে আইসা থাকে আমরা আল্লাহকে দেখাইতে চাই আমাদের কাজ আল্লাহকে দেখানো আমরা করার মতো করতে পারবো না বসেন আল্লাহ কবুল করুক পুরা মজমা দাঁড়ায় গেছে আমাদের কাজ আল্লাহকে দেখানো কি বলেন আল্লাহকে আল্লাহকে দেখানো আল্লাহ যেরকম চায় এরকম করা সম্ভব না ঠিক না আল্লাহর কাম অঙ্গাম কি আরে মেরে দোস্ত দুনিয়ায় যদিও নকল নিষিদ্ধ দুনিয়ায় যত নকল দূষিত দুনিয়া যদিও নাকি নকল সবচেয়ে বড় দোষ কিন্তু আল্লাহ বলে তোমাদের কাছে নকল দোষণীয় তোমাদের কাছে নকল সবচেয়ে বড় দোষ তোমাদের কাছে আমার কাছে নকল সবচেয়ে বেশি তোমরা আমার নবীর আমার নবীর সাহাবার নকল করে দাও তোমাদের নকল আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট পাশ এই এখন অ্যালান হবে প্রত্যেক থানাওয়ালা চিল্লার জন্য যারা তৈর হয়ে আসছি এরা তো তৈরি হয়ে আসছে ঠিক না জন্য